আসিম ইবনু আলী রহমতুল্লাহ আলহী হতে বর্ণিত আসিম ইবনু রহমতুল্লাহ আলহি বলেন আমি এ হাদিস আমার পিতা হতে শুনেছিলাম কিন্তু আমি তা স্মরণ রাখতে পারিনি পরে এই হাদিসটি আমাকে ঠিকভাবে বর্ণনা করেন ওয়াকিদ রহমতুল্লাহ আলহি তার পিতা হতে তিনি বলেন আমার পিতাকে বলতে শুনেছি যে আবদুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহ ত আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরসাদ করেন হ্যাঁ আবদুল্লাহ ইবনু আমর যখন তুমি নিকৃষ্ট লোকদের সাথে অবস্থান করবে তখন তোমার কি অবস্থা হবে